huwan stap si si walazo bin na' suan ku siawa min sai ati ama na ma hiila gututa mo dila lahua man yu وان اشهد ان لا اله الا الله وحده لا شريك له وان اشهد ان ونبينا و محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى আমি সি পা নির্মিল ان الذين قتلوا المؤمنين والمؤمنات ثم لم يتبوا صلحهم فلهم عذاب جهنم ولهم اذاحو حرير ان الذين امنوا عامر الص কবি বারু নাম রহুন্ আনি নদী বলবানুভী আকি জানতাম যে আমরা সিলেটের খাজার সালু মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ঈশ্বর আয়োজন করা এই কারণে আমি প্রথমেই আপনাদের সামনে যে কথাটা হইতাম তাকে মাদ্রাসার সাথে আমরা জড়িত থাকতাম আর যদি মাদ্রাসার কোন দরকারই না তাকে ফেনে জড়িত আগে লগে আমরা বোঝা দরকার মাদ্রাসার দরকার বর্তমান দুনিয়াতে একমাত্র মাদ্রাসা যেখানে আপনারা ইংলিশে হয়তো ইসলামিক স্কুল বলতে পারেন একই কথা আর অভিভাষা এক হয় মাদ্রাসা আর ইংলিশে ইসলামিক স্কুল একই জিনিস এই মাদ্রাসা বা একমাত্র ইসলামিক স্কুল মানুষরে মানুষ হওয়া শিক্ষা দেয় এছাড়া আর কোন শিক্ষা বর্তমান দুনিয়াতে মানুষ রে মানুষ হওয়া শিক্ষার কিভাবে বুজার লাগে আমরা মানুষের মাঝে আর জানুয়ারের মাঝে বেশ কম যত বেশ কম আছে এর মাঝে একটা বেশ কম বুঝি মানুষের পরকাল আছে জানুয়ারের পরকাল নাই এখান থেকে মানুষের পিতা আছে জানুয়ারের পরকাল কোনো মানুষ যদি পরকালের সুখ শান্তি চিন্তা করে না পরকালের দীপত্যা কি তার চেষ্টা করে শুধু দুনিয়ার জীবনে সুখ শান্তি আর বুক দিলার সত্ত্বে থাকে আমিও বুক লাগলে জানুয়ারেও ঘুমে তরলে ঘুমাইছো চাই আমিও ঘুমাই ঘুমে তরলে ঘুমাইতাম চাই জানুয়ারেও দরকার মনে করে সময়ে বাচ্চা জন্ম দিত আমিও দরকার মনে করি সময় বাচ্চা জন্ম জানুয়ারের অনমাজ গন্ধেগী নাই আমারও আমার জানুয়ারের নাজ নাই হুদা নাই হালাল নাই হারাম নাই আমারও নমাজ নাই হুদা নাই হালাল নাই হারাম নাই বুঝি থাকলে হোকা আমার মাঝে আর জানুয়ারের মাঝে বেশ কোন তাহলে যে মানুষ মনে করে আমার পরকাল আছে এবং পরকালের জীবনটাই আসল জীবন দুনিয়ার জীবনটা আখেরাতের জীবনের একটা ছায়া মাত্র ছায়া এটা লম্বা আলোচনা সাথে ব্যাপার যে দুনিয়ার জীবন যে আসল জীবন নাই এটা মাত্র ছায়া আখেরাতের জীবনই আসল জীবন কি লম্বা আলোচনা করার টাইম আমার এত নাই আপনারা আপনারা ওই লম্বা আলোচনার দিকে আমি নিয়ে যেতে চাই না শুধু সংক্ষেপে দুনিয়ার জীবনটা চিরস্থায়ী না কোন স্থায়ী জীবনে যদি আমার বিপদ আপটা কি বা তা লাগে কোন স্থায়ী যদি আমার সুখ পাওয়া লাগে চিরস্থায়ী জীবনে বা লাগে নাকি কোনকালের জীবনের বিপদাবত্তা কি বা পথ শিক্ষা দেওয়া পরকালের জীবনের জীবস্থায়ী জীবনের সুখ শান্তি শিক্ষা দেওয়া একমাত্র মাদ্রাসায় আছে দুনিয়ার আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নাই আমরা যদি জানো আর তা কি আলাদা ওই জন্য চাই মাদ্রাসা শিক্ষা ছাড়া গতি আমরা যদি পরকালের চিরস্থায়ী জীবন সুখময় করতাম সাহিত্যের মাদ্রাসা শিক্ষা তারা কোনো করি প্রতি যাদের ইমান আছে আল্লাহ রসুলের প্রতি যারা ইমান আছে প্রতি যাদের ইমান আছে তারা মাদ্রাসা শিক্ষা তারা ওই জগতের সুখময় করার বিকল্প কোনো করতাম আপনারা জানা তাহার কথা মুসলমান হিসাবে কৃষ্টি শুরু থেকেই আর বেইমানের দ্বন্দ্ব আল্লাহ যখন আদম আলাহি ইসালাম বানাইলা তখন ইবলিস বেঈমানির পথ অবলম্বন আদম আলহী ইসালাম বানানির আগে ইডলিশ বেইমানের পথে গেছে না তফসিরে পুর্তুগিস কথা ইবলিস আশি হাজার বছর পর্যন্ত আল্লাহ করছে বন্ধ কতদিন আল্লাহ সন্তুষ্ট হইয়া ইলিশ রে সারা দুনিয়ার রাজত্ব দিয়া দিছিল সমস্ত জান্নাতের সর্দারি দিয়া দিছিল জানলাতে বসবাস করার পেত লিখি কিন্তু আদম আলাই ইসলামকে সৃষ্টি করার পর আদমের সাথে যখন ইস বেইমানির পথে ফেরা দিল তখন আল্লাহ ইবল আশি হাজার বছরের এবাদত বন্দিকে ক্যানসেল কর দুনিয়ার রাজত্ব তার বরবাদ হয়ে গেল জান্নাতের সরকারিও হাত ছাড়া হইল উকরুজ মিনহা জান্নাত থেকে চিরকালের নাকি বাইরে যা ইগলিশ চিরকালের নাকি জান্নাত আরম্ভ হইলো ইমানদারে আর বেইমানে কম্পিটিশন আরম্ভ হইল আহ তোমাল ইসলাম ইমানের পক্ষে ইগলিশ বেইমানের পক্ষে আলাইহ ইসালাম ইমানের পক্ষে আর তানের মানুষ চল্লিশ পক্ষে ইব্রাহিম আলাইহ ইসালাম ইমানের পক্ষে নমরুদ বেঈমানির পক্ষে মুসা আলাইহ ইসালাম ইমানের পক্ষে বেঈমানির পক্ষে কিতাব সৃষ্টির শুরু হাল থেকে ইমানে আর বেই মানে কম্পিটিশন চলছে নি ইমানে বেই মানে কম্পিটিশন চলছে এটা সৃষ্টির চিরন্তন ইতিহাস সর্ব যুগেই থাকে আমরা বুঝার ব্যাপার বেঈমান হলতে ইমানদারের লগে দুশ্মনী হেনে করে বেঈমান হলতে ইমানদারের লগে দুশি করে তার ফল স্থায়ী জীবনের বুক বিলাস নষ্ট ইমানকে সাপোর্ট করল অবাধে বুক বিলাস করা তুমি আছে হালাল হারাম না মানিয়া হারেনা যে ইমানের হতে গেলেই অবাধ বুক বিলাসের পথ থাকে না সুখ কর শান্তি হর বুক করো বিলাস করো হালালের গন্ডির ভিতরে হতা হালাল হারামের গন্ডি মানে রাখে বেইমান রে হালাল হারামের গন্ডি মানে কে ইমানদারে এই কারণে সর্বযুগেই বেইমানেরা ইমানদারের সাথে দুশ্মনী হইয়াছে এটা পৃথিবীর চিরন্তন ইতিহাস মানব জাতির সূচনা কাল থেকে চলে আসা ইতিহাস সর্বযুগেই এই মানতে ইমানদার একটা ইব্রাহিম আলসালাম রে আগুন ভাল আছে না অঞ্চল ইব্রাহিম আলহ ইসালাম রে আগুন ভাল ইমানের হতে দাওয়াত দেওয়ার কারণে মুসা আলহিসামকে ব্যস্ত ইমানের হতে দাওয়াত দেওয়ার আবু জাহাল মোহাম্মুর রসুল্লাহ যারা ওই দুনিয়ারে অবাধে বুক বুক করতে চায় যারা ওই হালাল হালামের গন্ডি না মানিয়া দুনিয়াতে বুক করতে চায় তাহলে আমি হারাম পথে চলবার সাহস করতে পারি এই কারণে যে ইমান হক ইমানের হতে বাধা এই ইমান শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান দুনিয়াতে মাদ্রাসা সারা আর কোনটা শুধুমাত্র মাদ্রাসায় মানুষকে ইমান শিক্ষা দেওয়া হয় শুধুমাত্র মাদ্রাসায় মানুষকে হালাল হারাম শিক্ষা দেওয়া হয় শুধুমাত্র মাদ্রাসায় মানুষের মাঝে আর পশু জানোয়ারের মাঝে পার্থত্য শিক্ষা দেওয়া হয় আল্লাহ ফুল আলমিন মানুষের জন্য আরাম করতেন বিয়া সারা নীলামিশা আরাম নারী পুরুষের নীলামিশা দিয়া বিয়া আরাম আপনারা কি গরু জানুন গরু সাগরের মিলা আনা দিয়ায় নিলাম তাহলে মিলা নিশা হারাম জানুয়ারের লাগি না মানুষের লাগি কোনো ইজা মানতে চায় না আনা পিয়ায় মিলামিশা দুসে বাবা কেন দুসুইত এ তার মাঝে আর বড়দের মাঝে বেশ কন তার মাঝে আর গাদার মাঝে বেশ কন তার মাঝে আর কুকুরের মাঝে বেশ সম্পত এই থেকে মানুষের আলাদা পার্থক্যটা দুনিয়ার আর কোনো শিক্ষার মধ্যে নাই একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া মাদ্রাসা শিক্ষা আদম সন্তান মানুষ বানায় মাদ্রাসা শিক্ষা না থাকলে যত বড় শিক্ষিত হয় তত বড় জানুয়ার হয় উদাহরণ আমি অতীত অন্ধকারে শোনাইছি আজকেও কিছুটা শোনায়নি বাংলাদেশের ডক্টর আহমদ শরীফ মারা গেছে ডক্টর ছিল অশিক্ষিত হওয়ার কারণে না বড় শিক্ষিত হইলে ডক্টর ডক্টর আহমদ মরণের আগে আমি মরলে আমার লাভ গুছল দিবাই না জানাজা করবায় না গুরুস্থানে দাপন করবায় না ইটা করে জল আন্দোরা ধর্মের নামে যারা করে তারা ইটা করে আমি অন্ধবিশ্বাসই না বলতে কিছু নাই কবর জগৎ বলতে কিছু নাই কি বলতে কিছু নাই কবরের আজাদ গজব বলতে কিছু নাই বলতে কিছু নাই জান্নাত জানাম বলতে কিছু নাই আল্লাহ বলতে কিছু নাই খামোহা গুফল দিতে আমার খামোহাখানে আমার আপন দিনে চায় খামোহাখানে আমার জানা যাবোহাখানে আমার গুরুস্থান নেয় যারা কয় করকাল নাই যারা কয় জান্নাত নাই যারা কয় জাহান্নাম নাই যারা কয় খবরের সোয়াল নাই যারা কয় খবরে আজাব গজব নাই যারা কয় আল্লাহ নাই রে হয় নাস্তিক নাস্তিকটা কি হুদি বেলা মন্দের নাস্তিকটা কি খ্রিস্টান মন্দির বালা সৌক্যানা আজকাল মানুষের সুযা বুঝনে বালা পাওয়া যায় কম আর দেখা বুঝনে বলা পাওয়া যায় আর এক কথা বুঝি যায় ইহুদি খ্রিস্টান রে আমি এমন বালা বইয়েছি না নাস্তিকটা কি বেলা হয়েছে হ্যাঁ নাস্তিকটা কি বেলা ইহুদি অভয় আল্লাহ আসুন আসুন থেকে নাস্তিক বেশি খারাপ হিন্দু মূর্তি পুজারি আল্লাহুল মূর্তি পূজার ইয়া হয়নি আসমান দেবতায় বানাইছে না সৃষ্টি কর্তায় চন্দ্র সূর্য বানাইছে মূর্তি এ না সৃষ্টি কর্তায় আপনারা যে ইন্দ্রে আল্লাহ তারা একজনই আমরা ভাষা আলাদা তারা ভাষা আলাদা খৌকা এখন বুঝি থাকলে আমার কথা মূর্তি সৃষ্টি সৃষ্টিকর্তা আসুন বিশ্বাস করেন কিন্তু নাস্তিকে খৌকা খেয়ে বেশি খারাপ নাস্তিক বেশি খারাপ নাস্তিক খ্রিস্টানটা কি খারাপ নাস্তিক ইহুদিকটা কি খারাপ নাস্তিক হিন্দুটা কি খারাপ আর বর্তমান বাংলাদেশের নাটিক ইডলিশ বাংলাদেশের নাটৃকের আলাদা বৈশিষ্ট্য যে সমস্ত নাটৃক ড আহমদ শরীফ পর্যন্ত যে সমস্ত নাটৃকে আল্লাহ নাই দেশ নাই হাতে হাত নাই এরা নাই শুইয়া ইহুদিক থেকে খারাপ হইল নাই শুইয়া খ্রিস্টান কি খারাপ হইল নাই শুইয়া মূর্তি পুজারির কি খারাপ হইলো কিন্তু বাংলাদেশে বর্তমানে এমন কিছু নতিক করে এটাই শুধু আল্লাহ নাই কয় না হয় যদি কোনো আল্লাহ তাকে ভাষাটা দেখ যদি কোনো আল্লাহ তাকে ই আল্লাহ আমার সালঙ্গের চলে বুঝা গান দেখা ডক্টর আহমদ শরীফি আল্লাহ নাই বলছে আল্লাহ এখান দেখায় তুইছে জাগায় আর এক নাস্তিকে দুখানো এর বোতল একটাও নাই গেল ওই মুহাম্মদ একাইয়া করি কোন মুসলমানের অবস্থায় রসুলের বিরুদ্ধে আল্লাহ বর্তমান বাংলাদেশের নাস্তিকের দল খেরালটা কি খারাপ নমরুদটা কি খারাপ আবু জাহানটা কি খারাপ স্বয়ং খারাপ বর্তমান বাংলাদেশের কোন কহল বেশি খারাপ নাত্তিক বেশি খারাপ যদি ইমানের দাওয়াতের কারণে ইব্রাহিম আল ইসলামে আজমিদ ফালাইতে পারে আবু জাহান যদি কারণে মোহাম্মদুর রসুল উল্লাহের মক্কাটা কি দায়িত্ব করে বাংলাদেশের এই সমস্ত জগের উন্নতম নাট্রিকেরা ইমানের দাবির কারণে এর উপর হামলা করতে পারে না হামলার নমুনা হইলার সমাবেশ করার সাপলা দপ্তর অনুমতি ভাইয়া আইয়া সমাবেশ করার অনুমতি দিছে অনুমতি দিয়া ইখানো আইন সন্ধ্যা থেকে কারেন্ট বন্ধ করতে আপনারা এই দেশটা কি ইন্টারনেটের মাধ্যমে দেখছেন জলের দোকান জলে লাইব্রেরি জলে বই কিতাব জ্বলে কোরআন শরীর জলে দেখুন জ্বালাই থেকে দেখছেন ওই ফেট ওখানো ই মানে জলে জলে দেখায় সে জ্বালাই লাইনা কারণেরাও জ্বালাই নীতনে যদি না থাকতে জলেখানা দেখাই না হ্যাঁ জালাও যা হঠাৎ উদানি দেখো আজ পর্যন্ত ইন্টারনেট দেখুন না খালি দেখুন জলে এই জলে বাবুখান দেখাইছে জালাউলা দেখাই না ছয় টান সন্ধ্যার বাদ কারেন্ট বন্ধ করে দিয়েছে বারোটার বাদের থেকে নিজ নিশারে গুলি বেঝা শহীদ করছে কত হাজার শহীদ করছে তা কোন টিমা ঠন্ডা নাই এই অবস্থায় বর্তমান বাংলাদেশের মানুষ মুসলমানেরখয় আল্লা গান কইছে কে ঠিকই কসুলদের মজকুর কইছে ঠিকই ক আরেকজন এখন আল্লাহে গান ঝাফুর হইলে রসুন্দ্রে মজকুর হইলে শরীরের এক ফুটা রক্ত থাকা অবস্থায় বরদাস্ত কত নাই আরেকজনে কোনটা হাতে না ইটার হককে মাতে না বিভক্ত ইটার মুখ তালা আরেকজনের মুখ তালা না মাতে ভক্ত না মাতে বিভক্ত ঈশ্বরী সল্ল ইন হপান সময় মত যে আসল কথা কয় না হ্যাঁ কল হইল বাংলাদেশ একদল খারাপ শৈতানটা কি আরো খারাপ আর একদল ইমানদার যারা হয় আল্লাহারের গাড়ি বরদাস্ত করতাম না সহ্য করতাম না ইটা কী আর যে তাই আল্লাহরে গানটা পূর্ণে মদ ঠিক ইডলিশে আপনারা ইমানদারের দল থাকলে কিসাব করা লাগবো আর যারা শহীদ হয়েছেন তাদের বেকারে কিসাব বোঝা লাগবো দোকান যারা শহীদ হয়েছেন আর যারা শহীদ করছে এই ধরনের ঘটনা আজকেই দুনিয়াতে নূতন ঘটছে না আগেই খুশি পৃথিবীর মানব সৃষ্টির সূচনা সব থেকেই এই ঘটনা চাইছে এর মাঝে অদ্রত ঈশা আলহ সালামের জন্মের সত্তর বছর আগে একটা ঘটনা ঘটছিল এইরকম একটা ঘটনা যে ঘটনাটা আল্লাহ কুরআন শরীফের সুরায়ের গুরুজের মাঝে যারা কুরআ শেলা অভ্যাস তখন তারা জানতে পারা কথা আল্লাহ ঠিক এইরকম একটা ঘটনা হচ্ছে আর আল্লাহ কুরানো যখন বিশেষ কোনো ঘটনা বই তখন ঘটনা সম্পর্কে এমন বিধান বাতাই যাবেন যেই বিধান শুধু এই ঘটনার মাঝে নাই যারা মুহে বিহালাইল হোসেলে যারা নিজেরা ওই পারমিশন দিয়ে আনল নিজেরা ওই আগুন লাগাইয়া মিডিয়া বন্ধ করে দিল সেই দেখা বন্ধ করে দিল মিডিয়ার দেখাইছে যে না সে আগুন লাগাইল খালি জলে যে ইন দেখাইছে মিডিয়ারে এক সেটিয়া ব্যবহার করলো নি না নিরপেক্ষভাবে ব্যবহার করলো মিডিয়ার একসাটি আর সন্ধ্যা মিনি না যারা মুহিনের এইরকম গৃহ দখলাইল হত আজা আবু যাহা বোন নামা আজ আবু হারি এরার দুইটা পুরস্কার মুনি নগল রে এরকম গৃহত যারা পালায় এরা দুইটা পুরস্কার আল্লাহ একটা পুরস্কার হলো পরকালের চিরস্তায়ী যাহার নাম পরকালে এটা পুরস্কার না তিরস্কার পুরস্কার হওয়া হয়েছে ডাবল তিরস্কার করা পুরস্কার হওয়া হয়েছে ডাবল তিরস্কার যদি বেশি শয়তানি ঘরে হয় তোমার একটা তিরস্কার হতা বুঝলামি দেখো সাজা রেম্লা হয় কেন একটা তিরস্কার ঠিক তেমনিভাবে আল্লাহ বলেন আবাসির হুম আজাদিন আলী জাহান নামের শাস্তির সুসংবাদ জাহান গানের সাতির বেলায় সুসংবাদ দুইটা পুরস্কার একটা চিরত্তাই চাহান আরেকটা দুনিয়ার কলন কময়ের ইতিহাস ইতিহাস দুনিয়াতে আছে কিন্তু সুনামের ইতিহাস না কলঙ্ক ইতিহাস যারা মুমিনের সাথে এই রকমের ব্যাপারে আর পরকালে যে পুরস্কার আপনারা যারা যারা মন হান শুধু হায় হায় এরা অতাহরি অতা হরিয়া কিতা গুন্দার দুই পুরস্কার এরা সকাল লেখা হইলে পুরস্কার দুই হাজার তেরো সালের পাঁচই মার্চ পাঁচই এপ্রিল পাঁচই মে দুই হাজার তেরো সালের পাঁচই মে সাতটা কতদিন পর্যন্ত ইতিহাস কলঙ্কি তাকে শহীদ করে এর পুরস্কার হতা একটা দুনিয়ার আকারের পুরস্কারটা কিটা চিরত্তায়ী জাহান্নের পুরস্কারটা চিরত্তায় জাহান্ন দুনিয়ার পুরস্কার কলম কলঙ্কময় ইতিহাস তারা তার জীবনীতে চিরকাল এই কলঙ্কের ইতিহাস লেখা থাকে এর ঘরে ফুইনাল্লাই ইলু স্বামী কবি আর যারা ইমানদার আমল ওলা আমল ওলা এদের দুইটা পুরস্কার যে ইম্যানেরা তো কিহত হয়ে শহীদ ইমানদার আছে আমল ওয়ালা আছে তারা প্রতিভূত পিতা শহীদ নেই না স্মরণ করা আমরা মন চুটু হাজার কোনটা নান আল্লাহর করে চলা পরিষ্কার যারা মুহি নার পথে দাদা আল্লাহর পথে দাদা মে মাসের ফাঁস তারিখে গদি দখল করার লাগে আছে সৌরে গদীর বোয়ানীর লাগিও নাই সৌরে গদীর লাগিও নাই আল্লাহ এখন আল্লাহ রসুলের ইজ্জত রক্ষার লাগিয়েছে এরারেবাদ পালাইয়া যে মারিলেইচ আল্লাহরা আল্লাহর পথে যারা জান যায় আল্লাহর পথে যারা প্রাণ বিসর্জন দিয়া দেয় এদেরকে আল্লাহ হইত সাবধান কোনদিন মরা হইয় না একা এত হইস আন বরং এরা জীবিত ওয়ালাদীবিত সবুজ রঙের ফাঁকি বানাইয়া দিন আর এরা ব্যস্তের মাঝে কিয়ামতের আগ পর্যন্ত ব্যস্তের মাঝে আনন্দের সাথে উড়াউড়ি গুরাগুরি হয় ছ সময়োধাই যায় সময় বুধ হয়ে যায় মাত্র সময় আইলে বুধাইবনি সময় আইলে বুধাই যায় মাত্র না মর্গ আমিলুসিল তজরীনিক এদের সাফল্যতা হইল সবচেয়ে বড় সফলতা যারা ইমানের দাবিতে যারা এদের সফলতা আর কি অবস্থা এরা রুরালিত সবুজ রঙের হাতি বানাই জন্য কোন জায়গাতে উড়া উড়ি করতো ভিতরে উড়া করে আর মুখে বল কাছে নামে আল্লাহ বেশ তো টাইম কম সাধু আমরা এই কেন না রেখে আবার দুই নেশা পাঠাইছিল আবার তোমার নামে গান দিতাম এরা আল্লাহ কাছে দিতা কর ব্যস্ত সুখ শান্তি করার সুখ শান্তি করার নামে তুমি আমরা কম ইতি আরো করতে যাও আমরা আবার জন্য আবার তোমার নামে গান দিতাম হাজুই তারার লাগে আমরা রাফসুস করার কোনটা নাই আর এরার পিসারের লাগিয়ে আমরা রাত চুপ করার শুনতাম পরিষ্কার দুনিয়াতে কলম কোন ইতিহাস পরকালের চিরস্থায়ী জানলাম আমরা যারা জানো দিস না বিচারও করতাম না আমরাননি কোনটা করার আছে ওনা বুঝা জানো দিস না বিচারও করতাম বাড়তাম না আমরাননি কোনটা করা আছে এলো বুঝানো গুরুদের এই যে দুই আয়াতের তর্জমা আপনাদেরকে শুনাইলাম এই দুই আয়াত আল্লাহ একটা ঘটনা উপলক্ষে একটা ঘটনা উপলক্ষে না দিয়েছে কিন্তু বিধান ওই ঘটনার মধ্যে সীমিত না এইরকম ঘটনা যতটা করবো সকল বেলায় সকল ঘটনা বেলায় ওই ঘটনাটি তারা আয়াতের তসিবল লেখা আছে অদ্রব ঈশা আলহী ইসলামের জন্মের সত্তর বছর আগে এক বেঈমান বাদশাহ আসি বাচ্চার নাম আসলে গণক থাকতো গণক যেইমান বাচ্চা হল তার দরবার গণক থাকতো গণা গণাই ইয়া দেখতো তার ভবিষ্যতে সুখাইত আছে না দু কে এই গণক তার বৃত্ত বয়সে বাচ্চারে হইল আমার বিদা আমি তো আমার তো বয়স শেষে গেছি কি কোনদিন শিষ্যর দ্বারা যাতে তোমার উপকার হইতে পারে বাচ্চা একটা যুবক ছেলে যুগার খোঁজা দিলো অত্যন্ত হুশি আর বুদ্ধিমান এই যুবক ছেলে বার্তা কি আয়জন আইয়া গণকের বিদ্যাহীকে নির্দিষ্ট সময় আয় আইয়া গণকের কাছে গণা বিদ্যাহীকে আবার নির্দিষ্ট সময় দাঁড়িয়ে দেয় এই যুবক ছেলের রাজ দরবারের গণকের কাছে আওয়াজ কত ওই সময় ওই সময়ের সত্য ধর্মাবলম্বী একজন ধর্মবিরু মানুষ ছিলেন আল্লাহ আল্লাহ খবর পাইল হ্যাঁ ওই যুবক ছেলে যায় রাজবাড়ি গণকের কাছে গনা শিক্ষার বাদে ওই বুজুর্গের দ্বারদিয়া হে আল্লাহ চৈত্য ধর্ম এই অবস্থা করতে করতে এক সময় যেমনইল যে হে গণকের কথা টাইমলি আইতে পারে না পারে না খাওয়া দাওয়ার কত হে লা একজন বুজুর্গের খাতে দিন শিখার খামের সমাজে একদিন থাকবে ঈদে এই ছেলে এমন একদিন রাস্তার মাঝে এই ছেলে রাস্তার মাঝে একটা বাঘ বই আওয়াজ আবারের মাঝে বাঘ একটা বই থাকছে এমন একটা ঘটনা ঘটি গেলে সমাজের মাঝে আলোড়ন হয়নি সমাজের মাঝে সৃষ্টি সৃষ্টিগুলি ছেলে হলে ইতিমধ্যে আর একজন দু অন্ধ আছে আমার সব্যেটায় আপনার সৌগা হই এই দুইটা ঘটনা যখন ঘটি গেছে তখন সমাজের মানুষের মুখে মুখে কথা রাজ দরবারে গেছে রাজদর যখন কথা বলছি গেছে রাজা এক ইস্যাল এড়ে দর্শক গ্রেফতার করছে গ্রেফতার করিয়া একদল সেনাবাহিনী বাচ্চার সৈনিক ইস্যাল এড়ে লইয়া ফারের কিল্লার ভর গিয়া সার কি তারা অনেক মরছে সাগর দেখা যায় ঘটনাক্রমের সাগরিয়া হকলটি দুর্গাপা নৌকা লিয়াই এই দুই ঘটনা দেখিয়া বাচ্চায় কয় মরণ কিলা আর হারলাম না আমি সেই সারা দেশের মানুষের দাব কর তসির ওই ঘটনা লেখা বানাই ঠিক কোরআনের তসির কোরআনের তসির মুসলিম শরীফের হাতি তোলাপুরা সারা দেশের মানুষের এত করো আর মালাই শুধু আল্লাহর নাম লইয়া মারলা বাচ্চা অতগর দেয়া হল আল্লাহর নাম লুইয়া মারবাইব কইছে যে ইহান বুঝছে সারা দেশের মানুষের সামনে রক্তি হাজ আল এই ছেলের আল্লাহর নামে তীর মারি হইয়া যেই মাঠে বুকের মাঝে তীর বুঝায় মরি সহিদি অ্যান্ডে যেনা আল্লাহ না আল্লাহ না দেশের বহু মানুষ লগালগ করিমা ফিরে ধন করছে আর বিশ আগে আসলে একজন হয়েছে পত্র ওখান দিছে বিশাল বিশাল আগুনের কুণ্ড বিশাল বিশাল গাটা হইয়া গর্ত হইয়া গর্তে মেঝিয়া আগুন জ্বালাও বাহিনী গর্ত হইয়া আগুন জ্বালাইছে যারা যারা ইমান শিল ছেলে ঘটনা দিকিয়া এবার একজন একজন হইয়া দই আমি আগুনের কুণ্ডের সামনে আগুনের কুণ্ডের সামনে উবা হইয়া হয় অববালা আছে কলে মাছ আসতে না আগনি ফলে যান ঘটনাটা ওইরকমই হয়েছে নিমু তবু আল্লাহ কি মানতাম ন্যায় দাম দিলের বেশি দাম নাই আগুনের সামনে একজন একজন পূজা সকলিট ফেলাইল কোন দয়া লাগে নাকি হায় হায় ইমান দাম রাজনি কিতা পৌসিরের কিতাবও মানসে দেখে আগুন আল্লাহ আজ্রাইলের দান দিল আগ্নে ফলাইছে কিতাব কথা বল আগ্ন হিট লাগছে নি তারা গত্র আল্লাহ আল্লাহ ইলাখান বাসায় সমাজের মানুষে দেখে না গুনে না বুধ না এরা দেখে আয় হাই বড় অসহায় আল্লাহ এইভাবে আল্লাহর পথে যারা জানলে তারা আল্লাহ থেকে এইভাবে যুদ্ধের মাঠে এরকম বহু ঘটন আছে কল্লা কাটিল আর কি কল্লা কাটি বাদে কল্লা আর হয়তো আল্লাহ আল্লাহর আমি যেতে খাইতাম খাই দিচ্ছি সুতরাং যারা যান গেছে এরা ভাগ্যবান যারা যান গেছে এরা যাদের হাতে এরা যান গেছে এদের মতো হতবাগা জগতে আর কেউ নেই যারা গান গেছে এরা সবচেয়ে বড় বাদ্যমান আর যারা আস এরা সারা মানুষের ওই বাচ্চার অগ্নিকুণ্ড একটা মেয়ে দুঃখে গান দিতে একটা মেয়ে লুকে এই মেয়ে দুঃখার পুরো শিশু আছে মেয়ে দুখানে যখন আগুনের সামনে নেওয়া হয়েছে যে কলমা কাটতে না আগ্নে ফলাই যান বাচ্চা আমার বাচ্চাটার দুঃখ দিব ই চিন্তা করিয়া ইতস্ত তো করেন মায়ের ইতস্ত তো করেন কিতা জবাব দিত না এই অবস্থায় আল্লাহ মেয়ে লুকের কুলের সন্তানের মুখের মাঝে কথা ঘটাই কুলের সন্তান এই ঘটনা উপলক্ষ্যে আল্লাহরুল ইসরা খান্নান কথা বদলামী দেখ ঘটনা উপলক্ষ্যে আল্লাহ ইসরাঘ এইভাবে যারা মুমিনের ইমানের দাবি পেশ করার কারণে ইমান দাবি করার কারণে যারা রকম বিহ দেহল রে ফালাইবো যারা এইরকম বিহদেব হইয়া আল্লাহ কাছে তোবা না করব মুমিনে শহীদ করলো আর মরণের আগে আগে অপরাধ শিকার হইয়া তোবা করল না অপরাধ শিকার করল না তোবা না এদের মরণ হবে চিরক্তি জাহান্ন অবস্থায় এদের মরণ হবে চিরক্তি জাহান্নানি অবস্থায় আপনারা চাবরাই তাকিতা কিতা রাইসে গিতা টুকাইতা কিতা রাইসে কিতা টুকাইতা চাবরানির কোনটা নাই শুধু যারা শহীদই সেন তারা দরজা দেন আল্লাহ আরো পূরণ করিতে আমি তাহলে আল্লাহর কাছে দোয়া করতাম শহীদ হইছেন না দাদি হইছেন রকম হাজার হাজার গাছ অকল হাসপাতাল আপনাদের দায়িত্ব হইল তাদের বেলা যারা গান্ধী আইসেন তারা আস্তে আস্তে সহিদিয়ে গেছেন যারা গুলিতে শোক নাই কমর বাঙ্গা পিটবাঙ্গা হতা বাঙ্গা হতা হাসপাতাল তারার বেপারে আপনারা দায়িত্বইল যদি তারা পাশে যাই না হাসপাতালে চিকিৎসা করি একটু খেয়াল করুন যে আমরা যার যার সাধ্য মতো তারা লাগে কিছু চিকিৎসা করো তাতে চান আপনারা আল্লাহ তার সাথে গাছি বানাই হাস উপলক্ষ্যোটামুটি আর এই ঘটনা উপলক্ষে তোমার মর্যাদা রক্ষা করার লাগে এর গেছে আল্লাহ তোমার নদীর মর্যাদা রক্ষা করার লাগে এরার জান গেছে এরার মর্যাদা আরো বাড়াই যাও আরো বাড়াই যাও তারার লাগে শুধু তো আকরতাম আর যারা জখমই আর ওইসই তারা হেল্প করার আপনারা হেল্প করার একমাত্র ব্যবস্থা তারা চিকিৎসা করস্থানি ফেরাইতে পারবেন বিশ্বস্ত মানুষের দ্বারা বিশ্বস্ত সূত্রে এবং সেই অনুভাবে সালভাত হ্যালো নমস্কার ইলোন নওয়াজ জিজ্ঞাসা